ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা কেননা আল্লাহতালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহতালা সবার উপর রক্ষাকারী আজ সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দর্শক মণ্ডলী আমরা ধারাবাহিক আলোচনা হাদিস সত্যিকে শুনে আসছি রেকাক বা এক যে হাদিসগুলো মানুষের দিল নরম করে আখেরাত মুখী করে আল্লাহ ভীতি নিয়ে আসে আজকে যে হাদিসটা আমরা আপনাদের কাছে পেশ করব। সেটা হচ্ছে আবু সাইদ আল খুদরি রাজি আনহু বর্ণনা করেছেন যে রসুরুল্লাহ সাল আলাম একবার বললেন ইন আক মা আখাফ আলাইকুম মা লাকুম মিন বারাকাত আমি সবচেয়ে বেশি যে ভয় আশঙ্কা তোমাদের জন্য করি সেটা হচ্ছে আল্লাহ তালা যে জমিন থেকে অনেক বারাকাত উঠাই নিয়ে আসবেন অনেক বারাকাত জমিন থেকে বের করে নিয়ে আসবেন এই বিষয়ে আমি তোমাদের ক্ষেত্রে অনেক আশঙ্কায় আছি অনেক ভয় করি কেলা ওমা বারাকাতুল আর ওনাকে প্রশ্ন করা হলো জমিনের বারাকাত বলতে কি বোঝাচ্ছেন সেগুলো কি জমিন থেকে আল্লাহ বরকতগুলো উঠিয়ে নিয়ে আসবেন যে বের করে নিয়ে আসবেন সেগুলো কি হওয়ালা জাহারাতুল দুনিয়া তিনি বললেন যে দুনিয়ার আর ফুল জাহারামানি ফুল ফুল বলতে সৌন্দর্য আকর্ষণীয় জিনিসগুলো সম্পদ জাতীয় জিনিস এর ব্যাখ্যা আমরা পরে আসবো ইনশাআল্লাহ ফকআল আল্লাহ রাজন হালি আতিল খাই বিশ্বার এখন একজন বলে বসলেন তখন যে সম্পদ চলে আসা সম্পদ পাওয়া এটা তো ভালো জিনিস খাইয়ের এই খাইয়ের কি আবার সার নিয়ে আসে ভালো জিনিস টাকা পয়সা সম্পদ এটা আবার ক্ষতির কারণ হবে কেন ইয়ারাসুল্লাহ ভালো জিনিস ক্ষতি করবে কেন তখন তিনি বললেন আমরা দেখলাম ফাসা মাতান্ন ইয়ে সাল আলি ওয়াসাল্লামী হাত্তা দনান্তু আন্না হুইয় এই কথা শোনার পরে আমি ওনাকে চুপ করে থাকতে দেখলাম তিনি কিছু বললেন না আর চুপ করে থাকা দেখে আমাদের তখন ধারণা হলো ওনার উপরে বোধহয় এখন ওহি নাজিল হচ্ছে এই মুহূর্তে ওহি নাজিল হওয়া শুরু হয়ে গেছে আপনারা জানেন যখন ওহি নাজিল হওয়া শুরু হতো তখন তিনি কথা বলতেন না তিনি তখন ওহি রিসিভ করার ধ্যানে থাকতেন সাহাবাদের কত সৌভাগ্য তারা দেখতে পেয়েছেন যে রাসল সাল্লাহ আসমের প্রতি ওহি নাজিল হচ্ছে আল্লাহ তালা ওনাদেরকেই নেকসিভ করেছেন খোশনসিভ করেছেন তো ওনারা তখন চুপ করে যান আর কথা বলেননি এরপরে সিম্মা আলাইম শাহু আনজাবি নিহি এরপরে সাহাবি বলেন যে উনি কিছুক্ষণ চুপ থাকার পরে ওহিনাজিল যখন শেষ হলো তিনি তার কপাল থেকে ঘাম মুছে ফেললেন তো এতে বোঝা গেলো যে ওহিনাজিল হওয়ার পরে ওনার যখন ওহি শেষ হয়ে যেত ওনার কপাল দিয়ে ঘাম বেড়ে যেত কি অন্যান্য রেওয়ায়তে আছে যে প্রচণ্ড শীতের দিনে শীতকালে যখন ওহিনাজিল হতো ওহিনাজিল হওয়ার পরে দেখা যেত ওনার শরীর দিয়ে ঘাম ছুটছে তাহলে ওহি নাজিল হওয়ার ব্যাপারটা কি কোনো হালকা বিষয় এটাকে ছোটখাটো বিষয় এটা অনেকটা বড় বিষয় যে শীতের দিনে ওনার শরীরে ঘাম ছুটে আবার কোনো কোনো সাহাবি বলেছেন যখন ওহি নাজিল হতো আমরা দেখতে পেতাম তিনি যদি উটের উপরে বসা থাকতেন মনে হয় যেন ওনার ওজন এত বেড়ে যেত তখন উটটা এরকম করে কাঁপতে থাকতে মানে পড়ে যাবে ওহির ভার এমন জিনিস আরেকবার আরেক সাহাবি ওনার পাশে ছিলেন যখন ওই নাজিল হয়ে গেল তখন নবী করিম সাল্লা আলসালামের হাঁটু পা ওই লোকের হাঁটু বা পায়ের উপরে ছিল যে পাশাপাশি বসে যা হয় আর কি আর ওই নাজিল হওয়া অবস্থায় তো তিনি আর নিজে পা সরাতেও পারেননি সাহাবি দেখলেন যে নবী করিম সাল্লামের পায়ের ওজন অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে এখন উনি বোধহয় সহ্য করতে পারছে না যে এত হেভি লাগছে এত ভারী লাগছে কিন্তু তিনি আদর রক্ষার্থে আর ওহি নাজিল হওয়ার ব্যাঘার না ঘটাতে তিনি বলে যে আমার পাওটা আমি সরাই নাই আমি ধরে রেখেছি ওই হালতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে এতে বোঝা গেল যে ওহিটা একটা বিরাট ভারী জিনিস আসলে ভারী জিনিস আল্লাহ আল্লাহতারা বলেছেন যে আমি আপনাকে কি দিয়েছি জানেন কাউলান সাকিলা। আমি আপনাকে অনেক ভারী বক্তব্য দিয়েছি হেভি ওয়েট বক্তব্য দিয়েছি এটা প্রসঙ্গক্রমে আসলো যে তিনি কপাল থেকে ঘাম মুছে ফেললেন ওহিনাদের শেষ হয়ে গেল তারপরে তিনি যখন ওনার স্বাভাবিক মুড়ে ফেরত আসলেন বললেন আইনাসা যে জিজ্ঞাসা করেছিল সে কই অর্থাৎ কি জিজ্ঞাসা করেছিল হালিয়াতেল খাই বিশ্বার যে খায়ের মালকে সম্পদকে খায়র বলা হয় দেখবেন আপনার এটা অন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজেও কিছু কিছু আছে আর আরবি তো মালকে খায়ের বলা হতো এবং ইংরেজিতেও আছে গুডস মানে সম্পদ মালামাল এটা একটা প্রচলিত আছে কারণ মানুষ সম্পদকে মাল ও দৌলতকে খায়র মনে করে তো সেই তিনি বললেন এটা তো খায়ের সর কেন নিয়ে আসবে তিনি জিজ্ঞেস করলেন সেই প্রশ্নকারী কই কলা আনা তখন যিনি প্রশ্ন করেছিলেন তিনি এগিয়ে আসলেন আমি প্রশ্ন করেছিলাম তল আবু সাইদ ল হামিদ না হু হা তল আদা আলিকা আমরা প্রথমে তার প্রশ্নে একটু আ ফিল করেছি যে প্রশ্নটার মধ্যে বেকায়দার প্রশ্ন করলো কি না প্রশ্ন না করলে ভালো হতো এরকম ভেবেছিলাম কিন্তু যখন ওহিনাদের হওয়ার পরে নবী করিম সাল্লা তাকে ডাকলেন এখন কিছু বলবেন এখন আমরা মনে করলাম ভালোই করছে লোকটা তার প্রশংসা করলাম বেচারা প্রশ্ন করাতে এখন ওহিন আজিল হয়ে গেছে ওনার কাছে খবর এসে গেছে আমরা কিছু পাবো এখন তখন তিনি বললেন ইল্লা বিল খাই তিনি ওই লোকের জবাব দিলেন খাই যেটা আসলেই ভালো খাই মানে তো আরবিতে ভালো যেটা ভালো সেটা তো ভালোই ওই খায়র তো খারাপ নিয়ে আসে না আল খাইয়া বিল খাই কিন্তু তুমি খায়ের দ্বারা যদি সম্পদ বোঝা মাল দৌলত বুঝাও তাহলে এখানে কথা আছে তিনি অহির মাধ্যমেই কিছু মেসেজ এখানে পেয়ে গেলেন অহির মাধ্যমে এটা কোরআন নয় আল্লাহ তালা কোন কোনো ওয়াহি ওনাকে দেন যে তিনি কোরআন আকারে রিসিভ করেন আবার কোন কোন ওয়াহি তিনি হাজিস আকারে রিসিভ করেন যেটা কোরআন তিনি বলে দেন কোরআন নাজিল হয়েছে ওখানে লেখো এই সুরা আর হাজিস হলে তিনি হাজিসের তরিকায় বলেন এবং সাহাবিরা বুঝে যে এটা হাদিস আর সবটাই আল্লাহর কাছ থেকে আসে ওমাওয়া ইনহুয়া ইন যে তিনি তো মন গড়ার কথা কোন নিজে কিছু বলেন না যা কিছু তিনি বলেন সবটাই আল্লাহর কাছ থেকে ওয়াহি কোরআন যেরকম ওয়াহি হাদিসটা ওয়াহি তবে পার্থক্য আছে কোরআন ওয়াহি মাতলু আর হাদিস হচ্ছে ওয়াহি গাই মাতলু যে ওয়াহি তেলাওয়াত করা হয় স্বাভাবিক নিয়তা আমরা খতম করি তেলাবাত করি অথবা যে ওয়াহি আমরা নামাদের মধ্যে পড়ি সুরাগুলো সেটা কোরআন ছাড়া হবে না সুরা ফাতেহা পড়তে হবে অন্য সুরা তেলাবাত করতে হবে সেখানে বোখারে ঝরে পর একটা থেকে পড়লে হবে না নামাজ তাই মাত্র অর্থ হল যেটা তেলাওয়াত করা হয় নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক তেলাওয়াতের এবাদতের মধ্যে যেটাকে ঢুকে দেওয়া হয় সেটা হচ্ছে কোরআন আর যেটা তেলাওয়াত করা হয় না সব নিয়তে খতম করা হয় না অথবা না আমাদের তেলাওয়াত করা হয় না সেটা হচ্ছে ওয়াহি রাইরে মাত্র সেটা হচ্ছে হাদিস যাই হোক তো তখন তিনি যে মেসেজটা দিলেন সেটা হচ্ছে লাইয়া তিল খাই ইল্লা বিল খাই খায়ের খায়ের নিয়ে আসে যেটা ভালো সেটা তো ভালো নিয়েই আসবে সেটার কারণে ক্ষতির কারণ নেই তবে এই সম্পদের কথা যদি মিন করা। তাহলে সেখানে কথা আছে সেটা হচ্ছে ইন না মালা খাদ হলুয়া এই যে সম্পদ মাল ও টাকা পয়সা অর্থ করি এগুলা জানো কি সবুজ সামল এবং খুব মিষ্টি খুব সুমিষ্ট স্বাদটা এরকম দেখতেও সবুজ সামল আর খেতেও খুব সুমিষ্ট মনে হয় অর্থাৎ খুবই আকর্ষণীয় কোনো লোক সম্পদকে সরিয়ে দেবে না আকর্ষণটা এরকমই হয় তো যেমন খাদরা খুদরা আমরা যখন কোনো সবুজ কিছু দেখি আমাদের চোখটা জড়িয়ে যায় তাই না সবুজ একটা গাছে সুন্দর সবুজ কচি পাতা দেখলে দেখতে মনে চায় বারে বারে খুব আকর্ষণীয় লাগে বাগান করে রাখে মানুষ এরকম সুন্দর গাছপালার আপনি যখন এরকম সিন এরকম দৃশ্য দেখেন আপনার কাছে খুবই ভালো লাগে মানুষ এগুলো দেখার জন্য ট্যুরিস্ট এলাকায় যায় সাজিয়ে রাখা হয় তো এটা হচ্ছে খুব এই যে সবুজ রং শ্যামল রং ন্যাচারালি একটা আকর্ষণের সম্পদের মধ্যে এই আকর্ষণ আছে যেভাবে সবুজ শ্যামল গাছপালা তরুলা তার মধ্যে আকর্ষণ আছে আর আরেকটা গুণ বললেন যে হলুয়া মানে মিষ্টি প্রায় মানুষই মিষ্টি পছন্দ করে আর মিষ্টি বলতে আবার শুধু মাত্র মানুষের হাতে বানানো মিষ্টি না যেমন রসগোল্লা বলেন শ্যামাই বলেন ফিরনি বলেন এগুলো তো অনেকে খুব পছন্দ করে এগুলো আকর্ষণ আছে আমরা বলি যে ও ভালো রেজাল্ট করেছে মিষ্টি খাওয়াইতে হবে মিষ্টি মুখ করতে হবে নতুন বিয়া শাদি হয়েছে মিষ্টি মুখ করতে হবে তো এই মিষ্টিটা এইভাবে মানুষের কাছে আকর্ষণীয় এটা বোঝা গেল তাছাড়া মনে করেন মিষ্টির আকর্ষণ অনেক বেশি আপনি কলা খাচ্ছেন আম খাচ্ছেন যত মিষ্টি হবে তত ভালো লাগবে মিষ্টির আকর্ষণ আছে তিনি বললেন সম্পদের আকর্ষণ মিষ্টির মতো খুব আকর্ষণীয় যত বেশি হয় তত মজা হয় ও ইনা কুল্লাম বেতার রবি হা ব্যথান আও ইলেম এখন হল তিনি এ সম্পদকে উদাহরণ দিলেন সবুজ শ্যামল তরুলতার সাথে আবার মিষ্টি আকর্ষণীয় করে এবার তিনি একটা এক্সাম্পল নিয়ে আসছেন প্রাণীগুলো পশুগুলো যখন মাঠে ময়দানে চষে বেড়ায় তাদেরকে চরাতে নেওয়া হয় ঘাস খাওয়ার জন্য তখন তারা যদি রবি বলতে স্প্রিং বসন্তকাল বসন্তকালে যখন নতুন করে ঘাস জমিনে সুন্দর করে বড় হওয়া শুরু হয়ে যায় আমাদের দেশে অবশ্য বসন্তকালে ঘাস এত আমাদের এলাকায় তাজা হয় না বরঞ্চ তাজা হতে হতে একটু বোধ হয় গ্রীষ্মকাল অপেক্ষা করতে হয় তাই না একটু বৃষ্টি পড়লে তখন হয় আরব দেশে বসন্তকালের আগে একটু বৃষ্টি হয় আর তখন এই ঘাস গজে ওঠে মরুভূমিতে বিভিন্ন জায়গায় মরুদ্যানের মধ্যে আর সেখানে যখন এই পশু প্রাণীগুলোর যারা মালিক রাখাল তারা সেখানে তাদেরকে চরাতে নিয়ে যায় চরাতে নিয়ে গেলে সেখানে তারা ঘাস খায় এই ঘাস খাওয়া নিয়ে তিনি একটা এক্সাম্পল দিয়েছেন আমরা বিরতির পরে সে এক্সাম্পলটা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক পরিচর্চা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা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 আজ সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেলিমিনেটকনাইন উইটনেস ডাক নাইন অব দেখুন সম্মুখ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বলেছেন তোমরা সহজ পন্থা অবলম্বন করো কঠিন করো না সুসংবাদ দাও নিরাশ করো না গমন অনেক বাংলায় সমানিতে দর্শক মন্ডলী বিরতির পরে আমরা আবার ফেরত এসেছি ওই হাজিস্থির আলোচনা করতে যেখানে নবী করিম সাল্লা সাল্লাম বলেছিলেন যে আমি সবচেয়ে যে বিষয়টা ভয় করি তোমাদের কাছে যে আল্লাহ তালা জমিন থেকে সম্পদ বের করে যে নিয়ে আসবেন এই সম্পদের কারণে তোমাদের যে ক্ষতি হবে তোমাদের মধ্যে দুনিয়া দাঁড়ির যে প্রচণ্ড মোহ সৃষ্টি হবে এই ব্যাপারে আমি অত্যন্ত আশঙ্কার মধ্যে আছি এবং তার এক্সাম্পল দিতে গিয়ে তিনি যখন বললেন যখন রাখাল নিয়ে যায় তার ছাগল বা প্রাণীর পালকে পশুর পালকে ওই জায়গায় যেখানে বসন্তকালে নতুন বৃষ্টি হওয়ার পরে নতুন করে ঘাস গোজের সবুজ শ্যামল হয়ে উঠেছে তখন ওই নতুন ঘাসগুলো যখন খেতে যায় আরব দেশে উট ছাগল ভেড়ার পাল প্রথম প্রথম ওই ঘাসের ওই স্বাদটা তাদের কাছে সাংঘাতিক মজা লাগে খুব আকর্ষণীয় এটা মানুষের কাছেও স্বাদ লাগে দেখবেন যখন প্রথম তরকারি হয় প্রথম ফসল হয় তখন খুব বেশি মজা লাগে কিন্তু আপনি ক্ষেতের মধ্যে যখন দেখবেন যে প্রথম বেগুন মূলা প্রথম লাউ কদু এগুলো আপনি নিয়ে আসছেন প্রথমগুলো স্বাদ অনেক বেশি ঠিক প্রথম প্রথমগুলো স্বাদ বেশি না বেশি তো মানুষও এইরকম দেখুন স্বাদ লাগে জানোয়ারের কাছেও প্রথম শুরু যখন হয় সিজনের খুব স্বাদ লাগে তখন এই পশুগুলো খুব বেশি খায় খেতে গিয়ে অনেক পশু এত বেশি খায় যে বিয় কন্ট্রোল তার প্যাট ফুলে যায় এবং প্যাট ফুলে গিয়ে অনেক সময় মারা যায় পশু এটা আরব দেশে কমন ছিল ওই সময় বিনা কন্ট্রোলে অতিরিক্ত খেয়ে ফেলেছে অথবা না হলেও যদি মারাও না যায় অসুস্থ হয়ে পড়ে এবং এটা সাফার করতে হয় তাকে তো এটা কিন্তু মানুষও মাঝে খাবার বেশি খেয়ে ফেলে কিন্তু এরকম হয়ে যায় উল্টাপাল্টা বেশি খেয়ে কিন্তু মানুষ দুনিয়াতে মরে বেশি কম খেয়ে মরেছে এরকম সংখ্যা কম এখনকার ডাক্তাররা কি বলে স্বাদ বেশি লেগেছে খায় বেশি করে আর বেশি খাওয়ার কারণে অসুস্থতা বেশি হয় যাই হোক তো তিনি এক্সাম্পল দিলেন যে এরকম বেশি খেতে গিয়ে অনেক প্রাণী ক্ষতিগ্রস্ত হয়ে যায় হয়তো মরে যায় নতুবা অসুস্থ হয়ে পড়ে মানুষের সম্পদ দেখলে এরকম বেহুশ হয়ে যায় কি করবে কোনটাকে হাত দেবে কোনটা ব্যাগের ভিতরে ঢুকাবে হালাল হারামের কোনো বাদ বিচার করেন এবং এটা তার জন্য ধ্বংস নিয়ে আসে তারপরে তিনি বললেন ইল্লা আ কেল ফোদার অথবা শুধুমাত্র বললেন যে যারা এমন কিছু প্রাণী আছে যেগুলো আবার একটু বুদ্ধিমান প্রাণী তারা খায় এই সবুজ লিকলিক খাবারগুলো তারা খায় খেয়ে হাত তাই দে খাওয়া আছে ওরা যখন দেখে তার পেট ভরে গেছে উদার পূর্তি হয়ে গেছে সে আর বেশি খায় না ওইখানে থেমে যায় এরপরে সে এখন রেস্টে চলে আসে প্যাট ভরে গেছে আদর কানে খাওয়ার শামস তখন সে বসে কতক্ষণ আরাম করে কাইলুলা করে রেস্ট নেয় এবং সূর্যের দিকে তাকিয়ে এসে তখন রেস্ট নেয় আপনারা দেখবেন গরুর পাল ছাগলের পালে আমরা ইংল্যান্ডে দেখেছি বড়ো বড় ফার্মের মধ্যে যে কিছু গরু স্টিল ঘাস খায় আর কয়েকটা শুয়ে আছে আমি হাদিস পড়ে আমার কাছে মনে হলো যে রেগুলো শুয়ে আছে দিন খায় না এগুলো কিছু বুদ্ধিমান আছে শুয়ে থাকে শুয়ে শুয়ে কী করে এগুলো ফার রাত এখন এগুলো জাবর কাটে শুয়ে শুয়ে জাবর কাটতে হয় তাই না জাবর কাটা তো বুঝি যে এতক্ষণ ঘাস যে খেয়েছে আল্লাহতালা জানোয়ারকে এমন একটা মেকানিজম দিয়েছেন যে জাবর কেটে এক সঙ্গে আমাদের মতো করে ঢুকাই ফেলতে হয় না কোনো এক জায়গায় তারা ওখানে আলাদা একটা বাক্স আছে। প্যাটের ভিতরে আলাদা একটা থলে আছে। সেখানে তারা রেখে দেয় এরপরে রেস্ট টাইমে তারা এগুলোকে বের করে নিয়ে আসে ওখান থেকে আবার এগুলোকে আবার চাবায় আবার চাবায় চাবিয়ে চাবিয়ে হজম করার মতো অবস্থায় তারপরে গিয়ে ফাইনাললি ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছিয়ে দেয় এই জাবর কাটার একটা উইসডন একটা সাইন্টিফিক প্রক্রিয়া আল্লাহতালা জানারগুলোকে দিয়েছেন তো সেটা মানুষদেরকে দিলে কেমন হতো তো মানুষের বেশি সময় চলে যেত এটা আল্লাহ তালা আমাদের জন্য একবারেই করে দিয়েছেন মেহরবানি করেছেন আর আমাদের তো খাওয়ার ব্যবস্থা আছে রাতেও ঘরে খাইতে পারি জানোয়ারের জন্য তো ওই ঘাসের মধ্যে সারাদিন চরা সারা রাতের বেলায় ডিনার অথবা ব্রেকফাস্ট এগুলো তাদের জন্য জোগাড় করা মুশকিল আছে এই জন্য আল্লাহ তালা তাদের উদের ভর্তি করার ব্যবস্থা একবারেই করে দিয়েছেন পরে চাওয়ানের ব্যবস্থা করবে তারা তো জাবর কাটে এবং সে সূর্যের আলোতে একটু রিল্যাক্স করে কাইলুলা করে এ সূর্যের আলোটাও তার জন্য উপকার আছে হজমে সাহায্য করে জাবর কাটাও তাকে হেল্প করতেছে রেস্ট সে বেশি খাচ্ছে না ওয়া সালাতত ওয়া ব্যালার এবং রেস্টে থাকার পরে সূর্যের আলো পেল জাবর কাটলো এরপরে সে কিছু আবার উদের খালি করল তার টয়লেটের যে তরিকা আছে কিছু ছেড়ে দিল আর প্রস্তাবও করলো করে তার মোটামুটি সে এইগুলার খাদ্য যেগুলো ঢুকায় এগুলো কিছু বের করে ফেলেছে এখন তার হজম হয়ে গেছে ইজ ফিলিং কোয়াইট ওয়েল এখন আকালাত তারপরে যখন পেটটা কিছু খালি হয়েছে আবার আসে এতে আবার খায় তাহলে এই ধরনের প্রাণীটা বুদ্ধিমান প্রাণী সে এক নাগারে এমন খায় না যে পেট ফেটে যাওয়ার অবস্থা আর অসুস্থ হয়ে মরবে সে ব্রেক দিয়ে দিয়ে খায় হজম করে করে খায় ভ্যারি ওয়াইজ ভ্যারি ক্লেভার এরপরে তিনি এক্সাম্পলটা দিয়ে এখন কি বুঝাতে চাইলেন তিনি আমাদেরকে যে সম্পদের জন্য কিছু ব্রেক লাগবে কন্ট্রোল লাগবে নিয়ন্ত্রণ লাগবে হালাল হারাম দেখতে হবে এবং এগুলোর হক আদায় করতে হবে খালি পাঠে ঢুকাইলেই হবে না কিছু বারি করতে হবে তো সম্পদ বারি করা লাগে কেমন বারি করা লাগে কি করতে হয় জাকাত দিতে হয় হা হা জাকাত না দিলে সম্পদটা তো কি হয়ে গেলো দূষিত হয়ে গেল পলিউটেড হয়ে গেল। জাকাত ছাড়াও যারা গরিব দুঃখী আছে আপনাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন অনেক পাশে আপনার লোক না আছে কষ্ট পাচ্ছে তাদেরকে কিছু দিতে হবে যখন এই একটু দেওয়া ও আমা শাহ এলা তানহার। কেউ চাইলে মানা করো না দেও দরকার হলে বেতারাকে দেও একটু ওফি আলিকম হাকলি শাহ এলে মাহরুম তোমাদের সম্পদের মধ্যে যারা হাত পাতে যারা বঞ্চিত আছে যারা অসহায় আছে তাদেরকে তাদের হক আছে কিছু দিয়ে দাও তাহলে বুদ্ধিমান লোকেরা সম্পদ দেয় খরচ করে অসহায় মানুষকে দান করে দান খরাত করে আমি অমিমা রাজাক শকুন তো এই বুদ্ধিমান লোকের একজাম্পল দিলেন বুদ্ধিমান প্রাণীর সাথে তারপরে তিনি বললেন মালা দেখো এই সম্পদ কিন্তু খুব মিষ্টি খুব আকর্ষণীয় খুব মুষ্টি লাগে মান আখাদা হুবি সাক্ষিহী যেই ব্যক্তি এই সম্পদকে নেওয়ার সময়ও তার হক আছে কি নেওয়ার হক হালাল মাল হলে তখন সে নেয় ঠিক আছে এটা অবধা উফি সাক্ষিহী আর যখন সে মালকে রাখে খরচ করে তখন সে হক অনুযায়ী খরচ করে হক হালাল তরিকায় খরচ করে মালের যে হক আছে জাকায়াতের হক আছে ফেতরার হক আছে দান খারাতের হক আছে আত্মীয় স্বজন হক আছে গরিব মিশ্রির হক আছে এগুলো সব আদায় করে সে মাল নেওয়ার ক্ষেত্রে খরচ করার ক্ষেত্রে সব জায়গায় হক হালাল তরিকা ঠিক মতো ব্যবহার করে এই মালের মোহ তাকে বখিল বানিয়ে ফেলে না তার মালকে নাপাক করে না ফে এমন মাও তাহলে এই মাল তার জন্য বড় উপকারী মাল হয়ে গেল এই মাল তার অনেক কাজে লেগে গেল এই সম্পদ তার কল্যাণের কারণ হয়ে গেল খায়ের নি আসলো আল্লাহ তাল্লা দিয়েছেন হক হালার তরিকায় সেভাবে সে আল্লাহ রাস্তায় দানও করেছে মা সাল্লাহ তার মাল তার জন্য বড় উপকারী জিনিস হয়ে গেল কিন্তু যদি কেউ উল্টা হয় ওমান আখাদু বেগাই হাঁকতে হি কেনা কে আল্লা কুলু আলা ইয়াসবা আর যেই ব্যক্তি এই সম্পদকে নিল এমন নাজায়জ পন্থায় হক হালালালের গণ্ডি পেরিয়ে হারামের ভিতরে ডুবছে তার কুলায় না এত টাকা ঘুষ লাগবে জিজ্ঞাসা করা হয় বেতন কত বেতন তো যা আছে এত বেশি না কিন্তু উপরই অনেক আসে মাশা আল্লাহ উপরিটা কি হারাম বেতনটা হচ্ছে হালাল হে চাকুরিজীবী আপনি যদি হালালের পরে থাকেন কষ্ট হয় আপনি আপনার প্রত্যেকটি পাই বড় নিয়ামতের কারণ হবে প্রত্যেকটি পয়সা টাকা আপনার জন্য কল্যাণের কারণ হবে আর যত হারামে টাকা ঘুষ নিয়ে জোগাড় করেছেন আপনার বাড়িঘর বিল্ডিং সম্পদ বানিয়েছেন আপনার জন্য কাল হয়ে যাবে কাল হয়ে যাবে এ দুনিয়াতে কিছু সাফার করতে হবে আপনাকে বেকার যাবে না এগুলো এগুলো আপনাকে কিছু পেইন দেবে কিছু ব্যথা দেবে আপনার কিছু কমিয়ে ছাড়বে এখানে আপনাকে কষ্ট দেবেই আপনার সন্তানদের মাধ্যমে হোক আপনার স্ত্রীদের মাধ্যমে হোক আপনার অন্য কারোর মাধ্যমে হোক আর আখেরাতে আপনাকে জাহান্নামি নিয়ে ছাড়বে এই সম্পদ এই সম্পদ কল্যানের কারণ হতে পারে এই সম্পদ ধ্বংসের কারণ হতে পারে যে ব্যক্তি সম্পদকে নাজায়জ পন্থায় জোগাড় করে ফেলল অবৈধ পন্থায় জোগাড় করে ফেলল কেউ ড্রাগের বিজনেস করে মদের বিজনেস করে ইয়াবার সাপ্লায়ার এগুলো যারা করে অঢেল সম্পদ করে ফেলেছে সেই ব্যক্তির অবস্থা হচ্ছে ইয়া কুলুয়ালায় আসবা খায় আর খায় উদার ভর্তি করে কিন্তু সে কোনোদিন তার প্যাট ভরে না প্যাট ভরে না ওই যে জানোয়ারের কথা প্যাট ভরলেও সে খাইতে থাকে তার সমাপ্তি নেই ঠিক তেমনি মানুষের অবস্থা হচ্ছে যে ব্যক্তি সম্পদের মানে তার জায়েজ পন্থায় তার কুলায় না জায়েজ পন্থায় বৈধ পন্থা যথেষ্ট নয় অবৈধ পন্থায় যেতে হবে সেই ব্যক্তি হচ্ছে খায় কিন্তু কোনো দিন তার প্যাট ভরে না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যখন সম্পদ দান করবেন আমরা যেন সেটা হালাল তরিকায় যেন জোগাড় করার চেষ্টা করি হারাম থেকে দূরে থাকি যখন জোগাড় করি সম্পদ হয়ে যায় তখন যেন আমরা দান খয়রাত করি সুদ ঘুষ থেকে যেন দূরে থাকি আল্লাহ তালা তফিং দান করুন সব হানকালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখছেন পিছ টিভি বাংলা If Allah helps you, believe me, you have to get successful. Catch Dr. Zakir. <laughs> Then the call, To get convincing and valid answers, dial korun Dr. Zakir ke. Pratishonibar, Rajshadhe Shad, -shad time, Aap Puno Shamprachar, Shakaal Shadhe Nautaib Bangla deshe. Peace TV Bangla मानु। इसलाम प्रकृत अर्थे शांति कायम कर समाज गठने शांाम अवदान समे शांति प्रतिष्ठाएसटाय पुन सम्प्रचार सकाल सारे देषे इस